আজকে আমাদের এই কনফারেন্সের শেষ দিন আর এই শেষ দিনে আমাদের শেষ লেকচার যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের এই জীবনের উদ্দেশ্য কি ভাই এবং বোনেরা এই কনফারেন্সের শেষ লেকচার দেওয়ার জন্য এখন আপনাদের সামনে আসছেন ড জাকির নায়ক আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা পুরো মানুষ জন্য ইসলাম একমাত্র সমাধান আমরা সস্তা ইবাদত করি বা সৃষ্টির ইবাদত করি না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا رب صدري ويسر لي امري واحلل عقدة من قولي صدقوا विशेषज्ञगण वक्तागण श्रद्धा अतिथिवृंद श्रद्ध गुरुजन प्रिय भाई बोन से देखें अपना स्वागत जाना इसलामिक सम्भाषणे अलमैकुम वरहमतुल्ला तलार दया शांति रहमत আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকে আমাদের এই দশ দিন ব্যাপী কনফারেন্সের শেষ দিনে আমি আপনাদের সামনে শেষ লেকচারটা দিচ্ছি এই লেকচারের টপিক হলো আমাদের অর্থাৎ মানুষের এই জীবনে উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি এখানে কেন এসেছি আসুন এবারে এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো একটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে যাচ্ছি যে এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি दस पंद्र जन खूब बस एकश जन एखे प्राय लाख मानुष आय कम अने हाथ तुलते लज्जा पापर ये बोलते मानुषर मध्य पेंट एक पार्सेंटर कम ये बेपार लिए चिंता भावना करीब्य এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা জানাটা কি খুব জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপর আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করল এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সেই পথিক বলল আপনি কোথা যেতে চান লোকটা বলল যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে যান এতে কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো রকম পার্থক্য সৃষ্টি করে না কারণ তার কোনো গন্তব্য নেই আমাদের মধ্যে অনেকে ঠিক এভাবেই জীবনযাপন করছে আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার সে একটা বিল্ডিং বানানো শুরু করল বিল্ডিং এর ভিত বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করল তাকে প্রশ্ন করা হলো আপনার এই বিল্ডিংটা কত পর্যন্ত হবে সে বলল আমি জানি না বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলল এটা নিয়ে চিন্তাই করিনি সেই বিল্ডারের কোনো উদ্দেশ্যই নেই একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সময় গাড়ি দেখলে পেছনে ধাওয়া করছে ভাবছি এই কুকুরটা কখনো কি কোনো গাড়িকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোন গাড়িকে ধরতে পারবে কিনা সেটা ভাবছি না আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে সে কি করবে তখন যে লোকটা বলছে যে কুকুরটা কখনো গাড়ি ধরতে পারবে কিনা সে বুঝতে পারছে না আর প্রতিবেশী যে কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতেও যদি পারে তারপর সে কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এইভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন তারা আসলে কারণটা জানে না কারণ হল এই যে তারা গ্রাজুয়েট হতে চায় গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন সেগুলো আমি জানি আমাদের বেশিরভাগই জীবনটা পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা কুকুরটার মতো যে একটা গাড়িকে ধরতে পেছনে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝে অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোনো ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্সে আছে আবার অনেকেই তারা বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করা। चेस्टा ना बुझे ग्राम बोम्बे चले आसल बड़ लोक हार प्रश्न हल्की बोम्बे ते आसल क्या तक बोल हिंदी सिने देखे अमिताभ बच्चन के से खूब गरीब छोड़ তারপর বোম্বে এসে এক রাতের মধ্যেই অনেক বড়লোক হয়ে গেল এজন্য আপনারা প্রায় দেখবেন যে বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বে চলে আসে যাতে এক রাতেই বড়লোক হয়ে যেতে পারে সে এই কারণে আমরা দেখতে পাই যে বোম্বে বস্তির সংখ্যাও বাড়ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসডার হয় বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে শাহরুখ খান তার একটা হুন্দাই আইটেন আছে আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্দাই আইটেন এ বসেছেন কিনা। সে হয়তো চালায় মার্সিডিসের তিনি বিখ্যাত ট্যাগ ইউর ঘড়ির ব্র্যান্ড অ্যাম্বাসডার এখন শাহরুখ খানের অনেক ভক্তই ট্যাগ ইউর পরে আমি জানি না শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগরের সম্পর্কটা কি এই ঘড়িটা এই তার অভিনয়ে কোনো সাহায্য করেছে হয় বিখ্যাত আগে ঘড়ি পরেননি এরকম বিভিন্ন উপায় মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনক আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝি মনে করেন একজন শিল্পপতি শিল্পপতি উত্তর দিল আমি খবর নিয়ে জেনেছি যে টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর প্রশ্ন করা হলো আপনার কাছে কি কোন ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কাউকে কি ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন সে আপনি এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না তারপর কাঁচামাল থেকে কিনবেন ও এটা তো চিন্তা করিনি আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায় সে বললো জানি না আপনার কি মনে হয় এই শিল্পপতি টেক্সটাইল বিজনেসে কোনো লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য আছে তার উদ্দেশ্যটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা বিজ্ঞানী হয় সে কি করল সে একেবারে প্রথম মানুষ আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষের ইতিহাস পড়লো এভাবে অনেক পড়াশোনা করে সে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী হলেন স্যার আইজাক নিউটন আর এ কথাটাও সঠিক এটা জানার পর লোকটা কি করলো আইজ এক নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখলো আইজ এক নিউটনের মতো বাবরি তারপর সে নিউটনের মতো করে জামা কাপড় পরতে শুরু করলো সেই লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে এই লোকের একটা উদ্দেশ্য আছে কিন্তু প্ল্যানিংটা ভুল একটা প্ল্যানিং অবশ্যই আছে সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনা করেছে তবে প্ল্যানিংটা ভুল এবারে মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই যে অস্তিত্ব এটার উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় যে কে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের এই জীবনের উদ্দেশ্য কি কে ডক্টর জাকির নাক দিতে পারবেন অবশ্যই এর উত্তর হবে না তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এটার উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নটার সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এই উত্তরটা দিতে পারবেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সালা আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম সুরাজের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সোহানা বলেছেন আমি জিন এবং মানুষকে এই কারণে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এখানে যে আরবি শব্দটা আছে সেটা ইবাদা এর মূল আরবি শব্দ আব যার অর্থ ভৃত্য অথবা দাস ইবাদা মানে সেবা করা উপাসনা করা অনুগত হয়ে আত্মসমর্পণ করা এক কথা ইবাদা মানে উপাসনা করা অথবা আল্লাহ সহার আদেশগুলো মেনে চলা ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলা আল্লাহ সুমানা আমাদেরকে যে কাজগুলো করার নির্দেশ দিয়েছেন যদি মেনে চলি তাহলে সেটাকে বলা হয় ইবাদা সেটাই হলো উপাসনা যেমন ধরেন আল্লাহ সুমান বলেছেন তোমরা পাঁচটা স্তম্ভ মেনে চলবে যদি আপনি তহিদে বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে ইবাদত করছেন আল্লাহতালার ইবাদত করছেন যদি আপনি পাঁচওয়াক নামাজ আদায়ী করেন তাহলে আপনি ইবাদত করছেন আল্লাহ তালার উপাসনা করছেন जो जाकाद मुलो, अपनी जकत दें जेटा बाध्यतामूलक तलाार इबादत करी रोजा रखें तलाार इबादत कर आल्ला पवित्रकूर जोबेश सहाज्य करो तादीशी सहा पवित्रकुरेशउने उल्लेख करल्लाबाद कर যদি সেই কাজগুলো থেকে বিরত থাকেন যেগুলো করার ব্যাপারে আল্লাহ সালা নিষেধ করেছেন সেটা মেনে চললেও ইবাদত করছেন যদি অ্যালকোহল পান করা থেকে বিরত থাকেন তাহলে ইবাদত করছেন যদি শুক্রের মাংস না খান তাহলেও আপনি আল্লাহ তালার ইবাদত করছেন যদি চুরি করা প্রতারণা করা মিথ্যে বলা এসব থেকে বিরত থাকেন তাহলেও আপনি আল্লাহ তালার ইবাদত করছেন এক কথায় আল্লা সালার নির্দেশ করেন তাহলে শর্ত মেনে চলেন এক নম্বর আমরা এই কাজগুলো করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সালার সন্তুষ্টি অর্জনের জন্য দুই নম্বর যে কাজ করবেন সেটা করবেন শুননা অনুযায়ী যেভাবে আমাদের সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম করে গেছেন যদি সব কাজে এই দুটো শর্ত পালন করেন তাহলে আপনার এই সব ধরনের কাজকে ইবাদত বা উপাসনা বলে গণ্য করা যেতে পারে যখন আপনি কোনো যন্ত্রপাতি কেনেন সেই যন্ত্রপাতির সাথে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে যদি মানুষকে এরকম যন্ত্র বা মেশিন বলেন তাহলে আপনারাও মানবেন যে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন আপনাদেরকে মনে হয় না যে এই মানুষেরও এই মেশিনেরও একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার মানুষ জন্য সর্বশেষ আর চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন এই কোরআন ম্যানুয়ালে বলা হয়েছে মানুষ কোন কাজগুলো করবে আর কোন কাজগুলো তারা করবে না অনেকে আমাকে প্রশ্ন করে ঈশ্বর কেন চাহবেন যে আমরা যেন তার ইবাদত করি এটা না হলে কি কিতাব চলবে না কেন ইশ্বরের প্রশংসা করতে হবে আল্লাহ ভগব আল্লাহ সর্বশক্তিমান মহান ইশ্বরের কি প্রশংসা না হলে চলবে না পবিত্র কোরণানে আল্লাহ উত্তর দিয়েছেন সুরা ফাতিরের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হে মানুষ জাতি তোমরা তো আল্লা তাল মুখাপেক্ষী কিন্তু আল্লাহ তিনি সকল অভাব থেকে মুক্ত সকল প্রশংসা তারিখ পবিত্র করণেশ ফাতিরের পনেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হে মানুষ জাতি তোমরা তো আল্লাহ তালার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ সকল অভাব থেকে মুক্ত সকল প্রশংসা তারি আল্লাহ স্নালা আমাদেরকে তার ইবাদত আর প্রশংসা করতে বলেন এটা কিন্তু তার উপকারের জন্য নয় এতে উপকারটা আমাদেরই আমরা যখন বলি আল্লাহ এতে আল্লাহর কিছু আসে যায় না তিনি এমনিতেই সর্বশক্তিমান আপনি অথবা না বলেন তারপরে আল্লাহ থাকবেন। এতে করে আল্লাহ তালার কিছু যাবে আসবে না তবে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করতে বলেন তার কারণ তিনি মানুষের সাইকোলজিটা জানেন আমরা মানুষরা যখনই কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত করে প্রশংসা করি আমরা তখন স্বাভাবিকভাবে তার ধরেন আপনার মায়ের হার্ট করল কিছু উপদেশ দিল আপনি কি তার কথা শুনবেন নাকি সেই লোকের কথা শুনবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হার্ট বিশেষজ্ঞ ধরেন সে কোনো ফিস ছাড়াই পরামর্শটা দেবে আপনি কার পরামর্শ নেবেন আপনি পৃথিবীর সবচেয়ে সেরা হাট বিশেষজ্ঞের কথা শুনবেন নাকি একজন সাধারণ লোকের কথা শুনবেন খুবই স্বাভাবিক আপনি যেহেতু জানেন সে ডাক্তার করে আপনার কাছেও তার সঠিক বলে কাছে একইভাবে আল্লাহ চান আমরা যেন তার প্রশংসা করি তিনি সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সবচেয়ে জ্ঞানী এতে করে আমরা যখনই বলি যে তিনি সবচেয়ে জ্ঞানী তিনি তখন যে আদেশগুলো দেন সেগুলো মেনে চলারও চেষ্টা করি আমরা যদি আমরা না মানি যে তিনি সবচেয়ে জ্ঞানি কিছু জানেন তাহলে তার কথাগুলো মেনে চলার সম্ভাবনাটা কম তাই আল্লাহ সুমান্লা চান আমরা যেন তার ইবাদত করি তার প্রশংসা করি এতে করে যে আল্লাহর উপকার হচ্ছে তা না আমাদের উপকার হচ্ছে করা হয়েছে হে মানুষ জাতি তোমরা তো আল্লাখাপেক্ষী কিন্তু আল্লাহ সকল অভাব থেকে মুক্ত সকল প্রশংসা তারই আপনাদের উদাহরণ দিই ধরেন এক জোড় দম্পতি কয়েক বছর আগে বিয়ে হয়েছে তাদের কোনো সন্তান নেই এরকম হলে বেশিরভাগ দম্পতিরই খারাপ লাগবে তারপর আর দম্পতি আর তাদের একটা সন্তান আছে তারা সন্তানকে অনেক যত্নের সাথে বড় করছে তারপর যখন সন্তানের বয়স পনেরো ষোলো বছর হল তখন সে মারা গেল এই দম্পতিও খুব কষ্ট পাবে প্রথম যে দম্পতি যাদের কোনো সন্তান নেই তাদেরও কষ্ট লাগবে তবে দ্বিতীয় যে দম্পতি তাদের সন্তান ছিল তারা সেই সন্তানকে বড় করেছিল তারপর পনেরো ষোলো বছর বয়সে সেই সন্তান মারা গেল তাদের আরো কষ্ট লাগবে এরপর ধরেন আরো এক দম্পতি তাদের সন্তান আছে তারা সেই সন্তানকে যত্নের সাথে বড় করলো সন্তানের অনেক যত্ন নিল তবে সেই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হল সে তার বাবা মায়ের খোঁজ নেয় না से बाबा मायर जत्न ने अमानुष अन्याकारी और अकृतज्ञ अपनारा सबा मानबें जो अपार बाबा मा आपके बड़कर भलोबासन ने যাবতীয় সুযোগ সুবিধা দেয় তারপর আপনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তাদের সাথে কথা বলেন না তাদের ব্যাপারে চিন্তা করেন না তাদের সাথে দেখা করেন না নিশ্চয়ই এমন সন্তানকে বলা হবে অন্যায়কারী অকৃতজ্ঞ অমানুষ যদি এই কথাটা মেনে নেন তাহলে সেই সব মানুষকে আপনারা কি বলবেন যারা সষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ শুধু আমাদের সৃষ্টি করেননি আমাদের বাবা মাকেও সৃষ্টি করেছেন তিনি আপনাদের কি মনে হয় না যে আল্লাহ আল্লাহকে আমাদের ধন্যবাদ জানানো উচিত আমাদের কি তার প্রতি অনুগত থাকা উচিত না আমাদের মধ্যে কতজন আল্লাহ আল্লা সুবাহতা তার তার রহমত তার দয়ার জন্য ধন্যবাদ জানায় কতজন আমাদের আল্লাহ দিয়েছেন জীবন দিয়েছেন এই পৃথিবীর সব আশীর্বাদ খাবার জামাকাপড় বাসস্থান একবার চিন্তা করেন আমরা যদি কয়েকদিন পানি না খাই তাহলে আমরা মারা যাব আমাদের মধ্যে কতজন আল্লাহকে এই পানির জন্য ধন্যবাদ জানিয়েছেন এছাড়াও ভেবে দেখেন আমরা যে নিঃশ্বাস নিই তখন যদি বাতাস না পাই মাত্র কয়েক মিনিট তখন আমাদের কি হবে আমরা মারা যাব আমাদের মধ্যে কতজন আল্লাহ জানিয়েছেন বলেন কতজন ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা আল্লাহ স্নানার অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আর মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও অকৃতজ্ঞ আল্লাহ পবিত্র করে রব্বি ল মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ এই কথাটা অনেকবার বলেছেন মানুষ अवश्य तरह सृष्टिकरता अकृतज्ञ आल्ला चाना इबादत करी प्रशंसा करी ये ना आसले उपकार मानुषर उपकार चिंता करें आल्ला निर्देश मे चलि এতে আমাদেরই উপকার হবে তিনিও খুশি হবেন যেমন ধরেন একজন ডাক্তার তিনি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন এখন একজন রোগী যদি ডাক্তারের পরামর্শ না শুনে ডাক্তারের কেমন লাগবে আপনি যদি ডাক্তারের পরামর্শ মেনে চলেন তাতে ডাক্তারের কোনো উপকার হবে না সে তো বিনামূল্যে করছে উপকার হবে আপনার परामर्श मे चलें डाक्त खुशी रोगी आशा कर सब डाक्त आरोग्य दान कर इबादत करें तरह निर्देश गो मे चलें आल्ला खुशी हन कारण जख आल्ला प्रशंसा करें तरह निर्देश गो मे चलें तो सृष्टिर এতে উপকার হবে মানুষের আর আল্লাহ তালাও সন্তুষ্ট হবেন আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না আল্লাহর প্রশংসা করলে উপকার হবে মানুষের উপকার হবে সৃষ্টির এছাড়াও যখন আপনি খারাপ কাজ করেন কোনো পাপ করেন যখনই ত করবেন যখনই আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ তালার সাথে সাথেই আপনাকে ক্ষমা করে দেবেন সুরা নিসার ২৫ নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার চুয়াত্তর নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে সুরা হিজারের উনপঞ্চাশ নাম্বার উল্লেখ করা হয়েছে সুরা নাহলে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা জুমারের তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা বুরুজের ১৪ আয়াতে উল্লেখ চোদ্দ নিশ্চয় আল্লাহ এবং যদি আল্লাহকে নাও মানেন যদি তাকে অমান্য করেন তার আদেশ মানেন না তবে যখনই অনুত্ত হবেন যখনই আল্লাহকে চমাপ চাইবেন আল্লাহ ক্ষমা করবেন আর তিনিও খুশি হবেন সন্তুষ্ট হবেন এ ভুল করেছিল এই মানুষ আমার সৃষ্টি একে ক্ষমা করলাম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরেন নিসার আটচল্লিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরেন নিসার ষোলো নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে যদি আল্লাহ চান তিনি যে কোনো গুণ ক্ষমা করতে পারেন তবে শির করার গুণা আল্লাহর সাথে কাউকে শরীর করা আল্লাহ সমকক্ষ কাউকে মানা এটা তিনি ক্ষমা করবেন না যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো করে সেটাই সবচেয়ে জঘন্য অপরাধ তাহলে আল্লাহ চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে শির করার গুণা আপনি যদি অবস্থায় আল্লাহর সাথে কাউকে শরিক করার পর মারা যান মরার আগে যদি অনুতপ্ত না হন যদি আল্লাহর কাছে মাপ না চান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাহলে যে পাপগুলো থেকে মানুষ জাতিকে দূরে থাকতে হবে তার মধ্যে এক নম্বর হল শির আল্লাহ তাল্লার সাথে কাউকে শরিক করা আল্লাবাদে কাউকে উপাসনা করা অনেকে এই ধরনের প্রশ্ন করে যে আচ্ছা বুঝলাম আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে তার ইবাদতের জন্য কিন্তু মানুষের মধ্যে স্পেশাল কি আছে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন মানুষরা আল্লাহতালার একটা সম্পূর্ণ আলাদা ধরনের সৃষ্টি হল আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি মানুষ এবং জিন এরাই হলো একমাত্র সৃষ্টি যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা রয়েছে এ আল্লাহ তালার অন্য সব সৃষ্টি তারা আত্মসমর্পণ করেছে আল্লাহ সৃষ্টিকর্তার কাছে তাদের কোন স্বাধীন ইচ্ছা নেই তারা একশো নির্দেশ মেনে চলে তাদের কোনো উপায়ও নেই তবে মানুষ এবং জিন তারা চাইলে আল্লাহ তালার আদেশগুলো মানতে পারে অথবা নাও মানতে পারে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা তিনের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয় আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে নিশ্চয় আমি তো মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম মানুষ হচ্ছে আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি সুন্দরতম গঠন পাওয়ার পাশাপাশি আমরা একেবারে আলাদা আমরা চাইলে আল্লাহর নির্দেশগুলো মানতে পারি অথবা না মানতে পারি আপনাকে এই স্বাধীন ইচ্ছা দেওয়ার পর আপনি যদি আল্লাহ নির্দেশগুলো মেনে চলেন আপনি তাহলে ফেরেস্তাগণের কারণ ফেরেস্তা গনের কোনো স্বাধীন ইচ্ছা নেই তারা সবসময় আল্লাহকে মেনে চলে তাদের স্বাধীন ইচ্ছা নেই আপনি এই স্বাধীন ইচ্ছা পাওয়ার পরও আল্লাহর ইবাদত করলেন তার কাছে আত্মসমর্পণ করলেন আপনি ফেরেস্তাগণেরও উপরে চলে যাবেন আরেকটা হতে পারে আপনি মানুষ আপনাকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে তারপরও ফেরস্তগনের মতো আল্লাহ তালাকে মেনে চলছেন তাহলে আপনি বড় হয়ে গেলেন মানুষ এখানে निर्देश मे चले फिर कल चे ऊपर उठे पर अथवा आल्ला के अमान्य कर शयान मत होते अपन তার देखें जल्लास मानवाता क्यों हम सृष्टि कर कारण सृष्टि सामने अपशन आल्ला के मे चलते अमान्य करते मे चलिता फिर स्तर के चे बड़ जा ना मानी तो हमें शयतान हो जा আর এই জীবন আল্লাহ বলেছেন আমাদের জন্য একটা পরীক্ষা আমার লেকচারের শুরুতে কোরআনের বলেছিলাম আয়তে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে উত্তম আমাদের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইমরানের একশো পঁচাশি নাম্বার রাতে উল্লেখ করা হয়েছে সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কে আমাদের দিন তোমাদের কর্মফল পূর্ণ দেয়া হবে আর যাকে দুজখের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেস্তের বাগানে দাখিল করা হবে সে এই জীবনের উদ্দেশ্য পূরণে সফল হয়েছে নিশ্চয় এই পার্থিব জীবন ছলনাময় ভোগ্যিতার কিছুই নয় আল্লাহ পবিত্রে বলছেন সুরব আকারশো পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চিত থাকো আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে ধন সম্পদ আর জীবনের ক্ষয়ক্ষতি দিয়ে অথবা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীল আর অধ্যাবসায়ীদের আল্লাহ সব তালা আমাদের জীবন দান করেছেন আর মৃত্যু পরীক্ষার জন্য যে এই মানুষের মধ্যে কে কর্মে উত্তম আল্লাহ অবশ্যই পরীক্ষা নেবেন ক্ষতি দিয়ে জীবনের ক্ষতি দিয়ে আর জীবনে যা কিছু উপার্জন করেছেন সবকিছুর ক্ষতি দিয়ে এক একজনের জন্য এক এক রকম পরীক্ষা আল্লাহ পবিত্র করে বলেছেন যে আল্লাহ তাহলে পার্থিব জীবনে একজনকে আরেকজনের উপর মর্যাদায় উন্নীত করেন যাতে একজন অপরকে দিয়ে কাজ করাতে পারে আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে মর্যাদায় উন্নীত করেছেন আল্লাহ এই কাজটা করছেন তোমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে অন্যদের উপর মর্যাদায় উন্নীত করেছেন আপনাকে অনেক রহমত করেছেন ধনসম্পদ দান করেছেন তৈরি থাকেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আল্লাহ পবিত্র আল্লাহ আপনাকে যে সন্তান সন্ততি দিয়েছেন এগুলো আপনার জন্য পরীক্ষা পবিত্রকরণে সুরা মুনাফিকুনের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমাদের ধন সম্পদ আর সন্তানের প্রতি ভালোবাসা যেন তোমাদেরকে আল্লাহ তালার উদাসীন করে না তোলে আল্লাহ পবিত্র মনে করো না যে আমরা ইমানেছি এ কথা বললে অব্যাহতি পেয়ে যাবে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন না তাহলে যদি বলেন আমি মুসলিম আমি বিশ্বাসী আমি মুমিন আল্লাহ বলছেন ভেব না যে তোমাদের পরীক্ষা করা হবে না আল্লাহ অবশ্যই সবাইকে পরীক্ষা করবেন শুধুমাত্র সেই পরীক্ষায় পাস করলে আপনি বেহতে যেতে পারবেন যদি শুধু বলেন যে আমি মুসলিম আমার নাম মোহাম্মদ আমার নাম জাকির অথবা আব্দুল্লাহ এতে বেহেস্ত যেতে পারবেন না আল্লাহ অবশ্যই আপনাকে পরীক্ষা করবেন যদি সেই পরীক্ষায় পাস করেন ইনশাল্লাহ আপনি ভেজতে যাবেন বেহেস্তে যেতে হলে জানাতে যেতে হলে মানুষকে কি শর্ত পূরণ করতে হবে এই প্রশ্নের উত্তরটা দেওয়া এই আল্লাহ বলেছেন অর্থাৎ মহাকালের শপথ মানুষ সব সময়ই ক্ষতিগ্রস্ত হয় শুধু তারা বাদে যারা ইমান আনে যারা সৎকর্ম করে যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয় মাল্টিমিডিয়া Multimedia PC line answer is sufficient God himself paid the price and Jesus said I am I'm a non vegetarian 21st century will belong to vegetarianss cause of death in the world better not meant if I prove that an apple is better than a mango that doesn't mean mango is prohibited I have some problems with this man has become an animal he's more like a lawyer than like a scientist Foreign is incomplete there's a misconception neither no. a single verse which is against establishment and I challenge Dr William gamble it's a different situation I will not tempt God but apologize if I've heard the feelings of any Christians it was just a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 तीन पी अर्जन करते चाय चार पालन करते तीन टाइपर पी प्लेजारल्ला पृथ्वी पिस शांति पर पैरडाइजे तीन टाइप पी अर्जन करते गी पालन करते प्रथम पी पिटीम विशुद्धता द्वित पी পাইটি বা ধর্মিকতা ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা প্রপাগেশন পি প্রত্যের কথা আহ্বান করা চতুর্থ পি পেশেন্স ধৈর্য আর উদ্ধায় কেউ যদি চায় পরম করুণাময়ের শান্তি অর্জন করবে পৃথিবীতে শান্তিতে থাকবে আর পরকালে বেহেস্তে যাবে তাহলে থাকতে হবে ইমান পিউরিটি অব ফেথ তার থাকবে থাকতে হবে মানুষকে সত্যের আহ্বান করা অধ্যবাসের পথে আহ্বান করা তিনটা পি অর্জন করতে গেলে চারটা পি পালন করতে হবে আমাদের নবীজালের একটা হাদিস আছে সুনান আল তিরমিজি চার নম্বর খণ্ড ষাট নম্বর অধ্যায়ের দুই হাজার পাঁচশো তিনি বলেছেন একবার এক লোক জিজ্ঞেস আমি কি আমার রেখে আল্লাহকে বিশ্বাস করব নাকি উটটাকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপর আল্লাহকে বিশ্বাস করব। নবীজি বললেন আগে উটটাকে বাঁধো উটটাকে বেঁধে রেখে তারপর আল্লাহকে বিশ্বাস করো ব্যাপারটা এরকম না যে আপনার ছেড়ে দিলেন তারপর আপনি বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি আপনি ঘরের দরজা খোলা রেখে কথা বলবেন না যে আমি আল্লাহকে বিশ্বাস করি চোর আসবে না দরজা বন্ধ করেন তারপর আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করা ইম্পর্টেন্ট তবে আল্লাহর নির্দেশগুলো মেনে চলাও ইম্পর্টেন্ট আর সাফল্যের জন্য আল্লাহকে বিশ্বাস করা সবচেয়ে ইম্পর্টেন্ট আল্লাহ পবিত্রকরণে বলেন সুরা ইমরানের একশো ষাট নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের হারাতে পারবে না আল্লাহ সাহায্য না করলে আর কে আছে তোমাদের সাহায্য করবে তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক পবিত্রকরণে সুরা আনকাবুতের উনসত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যারা আল্লাহ স্মানার উদ্দেশ্যে সংগ্রাম করে আল্লাহ তাদের পথ খুলে দেন আল্লাহ বলেছেন সুরা তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো তোমরা সাফল্যের জন্য এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নম্বর চেষ্টা করা আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করতে হবে তিন নম্বর যে জ্ঞানী তাকে জিজ্ঞেস করতে হবে প্ল্যান করাটা ইম্পর্টেন্ট উদ্দেশ্য ঠিক করাটা ইম্পর্টেন্ট देखें जो मैनेजमेंट गुरुदेखा बो पढ़ने उद्देश्य ठीक करिंग सर उद्देश्य आई एस एल ए एम आई सी i, -I, I मान इसलमिक अपन उद्देश्य সেটা হবে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী আর নবীজি শিক্ষা অনুযায়ী হতে হবে আমাদের উদ্দেশ্য হবে পবিত্রকরণের শিক্ষা অনুযায়ী এবং হাদিসের শিক্ষা অনুযায়ী সর্বশেষ অনুযায়ী আই মানে ইসলামিক এক নম্বর স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্য হবে নির্দিষ্ট অস্পষ্ট হলে চলবে না একটা উদাহরণ দিচ্ছে এক টিচার ছাত্রদের ধনুক দিয়ে তীরমারা শেখাচ্ছিলেন যারা তীরমারা শিখছে টিচার তাদের বললেন পাখিটাকে নিরীক্ষ কর যেটা গাছের মগডালে বসে আছে সবাই ধনুক তাগ করলো আমি না বলা পর্যন্ত কেউ তীর মারবে না টিচার প্রথম ছাত্রকে বললেন তুমি কি তাগ করেছ হ্যাঁ করেছি কি দেখতে পাচ্ছ ছাত্র বলল আমি দেখছি জঙ্গল তারপর দেখছি গাছপালা আর ওই পাখিটাকেও দেখছি দ্বিতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছ সে বলল আমি দেখছি গাছটা তারপর গাছে ডালপালা আর পাখিটাকেও আমি দেখতে পাচ্ছি তৃতীয় ছাত্রকে বললেন তুমি কি দেখছ ছাত্র তখন বলল আমি এখন দেখতে পাচ্ছি গাছের ডালটা আর পাখিটাকে আর পাখির চোখটা চতুর্থ ছাত্রকে বললেন তুমি কি দেখছ চতুর্থ ছাত্র বলল স্যার আমি শুধু পাখির চোখটা দেখতে পাচ্ছি এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না টিচার তখন বললেন তুমি মারতে পারো তীর আর তীরটা লাগলো সোজা পাখিটার চোখে উদ্দেশ্য হতে হবে নির্দিষ্ট ফোকাস থাকতে হবে এটা সেই লোকটার মতো হবে না যার কোন গন্তব্য নেই অথবা সেই কুকুরটার মতো যে উদ্দেশ্য ছাড়াই গাড়ির পেছনে দৌড়াচ্ছে তিন নম্বর এল এল মানে লুক্রেটিভ অথবা লাভজনক উপকারী এতে করে আমরা লাভবান হব পরকালে আখিরাতে আর একই সাথে সেটা হতে পারে পার্থিবর জীবনের জন্য উপকারী তবে আখিরাতে বেশি ইম্পর্ট্যান্ট আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো উদ্দেশ্য হবে লুক্রেটিভ লাভজনক প্রথমত আখিরাতের জন্য আর দ্বিতীয়ত ইহকালের জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পরকালের জীবন তারপর ইহকাল এই পৃথিবীর লাভের আশায় আপনারা যেন পরকালের লাভটাকে না হারান চার নম্বরে এ এ দিয়ে হয় অ্যাক্ট অর্থাৎ সঠিক এটা হবে যথার্থ আপনার উদ্দেশ্যটা হবে সঠিক আর যথার্থ এম এম দিয়ে হবে মেজারেবল উদ্দেশ্যটাকে যেন পরিমাপ করা যায় আর উদ্দেশ্য পরিমাপ করতে গেলে আগে এটাকে নির্দিষ্ট হতে হবে নির্দিষ্ট হলে এটাকে পরিমাপ করা যাবে একটা উদাহরণ দিচ্ছি ধরেন একজন বিল্ডার বললো আমি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা বানাতে চাই উদ্দেশ্যটা এখানে নির্দিষ্ট আর পরিমাপ করার জন্য সে একটা জরিপ করলো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটা আর সে জানতে পারলো সেটা বোরজাল খলিফা এই বিল্ডিংটা আটশো মিটার উঁচু নির্দিষ্ট আপনি কতখানি উদ্দেশ্য পূরণ করতে পেরেছেন আই দিয়েশন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা বলেছেন এটা শেষ ওই বুখারিতে আপনার নিয়ত হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম কে সন্তুষ্ট করা ইন্টেনশন বা নিয়ত এমন হবে না যে বিখ্যাত হব জনপ্রিয় হব নিয়ত এরকম হলে আপনার উদ্দেশ্যটা সঠিক হবে না যদি উদ্দেশ্য হয় আল্লাহ তালা এবং তার রাসুলকে সন্তুষ্ট করা তাহলেই অবশ্যই পরকালে পুরস্কার পাবেন আর ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ইহকালের জীবনেও অনেক পুরস্কার দেবেন উদ্দেশ্য হবে কনসিস্টেন্ট বা ধারাবাহিক সময় সীমিত থাকলে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকতা থাকতে হবে সময় সীমিত না থাকলে ধারাবাহিকতা থাকতে হবে সারা জীবন যেমন ধরেন আপনি ঠিক করলেন যে আমি রমজান মাসে প্রত্যেকদিন অন্তত একবার কোরআন শরীফ পরব टिष्ट जो समय ना आपने तो प्रत्येक दिन कुरान पढ़व टार्गेट ठीक कर लें प्रत्येक दिन कुरानर्धेक पारा पढ़बर शुरू कर लें एक अर्धेक पारा पढ़ल और यह धारावाहिक धारावाहिकता चलते थकल एके बारे सारा जीवन पर्यती मोहम्मद सलाम आए मुस्लिम एक नम्बर खंड बुक अफ सलाह दोश बहत्तर नम्बर अध्याय सतश एगार नम्बर हादिस बला आक नबीजी के प्रश्न करल आल्लाजा सब चेसि पचंद करें নবীজি বললেন আল্লাহ সেই কাজগুলো পছন্দ করেন যেগুলোর মধ্যে ধারাবাহিকতা আছে সেটা অনেক ছোট হতে পারে বড় কাজ কাজ একবার করার চেয়ে ছোট বারবার করা যে কাজগুলোতে ধারাবাহিকতা আছে সেগুলোর গুরুত্বই সবচেয়ে বেশি কোন মহান কাজ একবার করার চেয়ে এটা করা অনেক ভালো তাহলে উদ্দেশ্যটা হতে হবে ইসলামিক আই ইসলামিক এস স্পেসিফিক নির্দিষ্ট এল ডি লুক লাভজনক এটি সঠিক করা যায় অর্জন করা আর ধারাবাহিকতা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের অনেকেই হয়তো উইলমা কাহিনীটা জানেন উইলমা একটা মে আর ছোটবেলার থেকেই উইল মারুরল পোলিও রোগে ভুগছে ডাক্তাররা তার পায়ে বেঁধে দিল আর বলল এই মেয়ে কখনোই নিজের পেয়ে দাঁড়াতে পারবে না তার মা তখন মেয়েটাকে উৎসাহ দিল মা বলল উইলমা শোনো তুমি যে কাজটা করতে চাও ঠিক সেটাই করতে পারবে এভাবে মা মেয়েকে উৎসাহ দিল উইলমা তখন নয় বছর বয়সে পায়ের ব্রেস খুলে ফেলল আর সে চাইল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মহিলা হবে সে এটাই তার ইচ্ছা এটাই তার উদ্দেশ্য যখন খুলে তখন তার বয়স নয় এরপর তেরো বছর বয়সে জীবনে প্রথমবারের মতো সে একটা রেসে অংশগ্রহণ করল আর হেরে গেল সবার শেষে আসলো কিন্তু তারপরেও সে ধারাবাহিক সে চেষ্টা করে যাচ্ছে হেরে যাচ্ছে তারপর চেষ্টা করছে তারপর একদিন সে অলিম্পিক গেমস এর জন্য কোয়ালিফাই করল এটা একেবারে সত্যি ঘটনা কোনো গল্প বা রূপকথা নয় এরপর সে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করল উনিশশো সালের অলিম্পিকে সে মহিলাদের একশো মিটার দৌড়ে প্রথম হয়ে গেল গোল্ড মেডেল পেল এরপরও সে দুইশো মিটার দৌড়েও গোল্ড মেডেল জয় করে নিল এছাড়াও সে চারশো মিটার রিলে রেস্তে গোল্ড মেডেল জয় করে মহিলাদের মধ্যে উনিশ সালের অলিম্পিকে সে তিনটা গোল্ড মেডেল জিতে নিল এভাবে ইতিহাস তৈরি করলো প্যারালাইজড একটা পঙ্গু মেয়ে যার পোলিও হয়েছে সেই মেয়েই उन्नीस षा साले गृथिविर द्रुतगामी महिला उद्देश्य ठीक कर विश्लेषण कर उद्देश्य और आदि मैनेजमेंट गुरुदेव बोगुलर्ण करा मैनेजमेंट गुरु बैग पढ़ले देखते पापारे विस्तारित बीना তবে আসুন দেখি আসল উদ্দেশ্য পূরণে সে কতখানি সফল হয়েছে ইসলামিক উদ্দেশ্য পূরণে এক নম্বর উদ্দেশ্যটা কি ইসলামিক ছিল উইলমার উদ্দেশ্যটা কি কোরআন্য অনুযায়ী ছিল আমি তার পার্সোনাল লাইফ জানি না তবে জানি সে মুসলিম ছিল না আমি জানি না সেটা ঈশ্বরের উদ্দেশ্যে করেছে কি না দুই নম্বর উদ্দেশ্য কি নির্দিষ্ট ছিল হ্যাঁ নির্দিষ্ট ছিল উইলমা চেয়েছিল সে পৃথিবীর সবচেয়ে দ্রুত হবে জীবনে অলিম্পিকের এই গোল্ড মেডেল কোনো কাজে লাগবে যদি না সেই গোল্ড মেডেলগুলো আল্লাহর নামে উৎসর্গ করে सठी एम मेजर से पृथ्वी सब चाहे द्रुतगामी महिला के प्रैक्टिस उद्देश्य नियत की नियत थे ख्याति नियत की आल्ला के সন্তুষ্ট করা ছিল আমার মনে হয় না হ্যাঁ ধারাবাহিক ছিল সে বারবার প্র্যাকটিস করেছে প্রথমে সে হেরে গেছে তারপর আস্তে আস্তে হয়ে পৃথিবীর গেলগামী মহিলা আরেকটা উদাহরণ দেই তুলনা করলে আপনারাও ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন এখন উদাহরণ হিসেবে हमें जे मानुषार कथा बोल यह मानुष्ट खूब साधारण एक जन मानूष कंतु निज क्षेत्र सवार उपरे मानुष्ट जीवन ट के बदले दिए हमें शर डर थी आत्मार डातर बनिएर आपनारा मानुषा के चेन हलन शेख आहमेद दिदार আসুন উনার উদ্দেশ্যটা কি দেখি শেখ আহমেদ দিদার আপনারা যদি উনার জীবনী সম্পর্কে জানেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছিলেন মাত্র ক্লাস সিক্স পর্যন্ত যেহেতু তার সেই সামর্থ্য ছিল না তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ক্লাস সিক্স পর্যন্ত পড়ার পর তিনি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই মানুষটা একেবারেই সাধারণ তিনি জন্মানোর সময় তার বাবা ইন্ডিয়া ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান দিদাত সেখানে সেলসম্যানের চাকরি করতেন একটা ফার্নিচারের দোকানে কাজ করতেন সেখানে ড্রাইভ করার চাকরিও করতেন তিনি আর এই দক্ষিণ আফ্রিকায় থাকার সময় খ্রিস্টান মিশনারিরা তাকে খুব উত্তক্ত করত তারা তাকে বলতো ইসলাম এটা একটা বাজে ধর্ম খুবই নিষ্ঠুর ধর্ম তারা ইসলামকে আক্রমণ করত এভাবে উত্তক্ত হতে হতে তার মনের ভেতরে একটা ইচ্ছা হল যে আমি ইসলামের বিরুদ্ধে খ্রিস্টান মিশনারিদের দেয়া সবগুলো অভিযোগেরই উত্তর দেব আমি এই খ্রিস্টান মিশনারিদের একটা জুৎসই উত্তর দেব চিন্তা করেন এই মানুষটা মাত্র ক্লাস সিক্স পর্যন্ত তিনি পড়েছেন তবে আল্লাহর বিশ্বাস রাখতেন চেষ্টা করলেন তারপর একটা বই পেলেন চারিদিকে লিখেছেন মৌলানা রহমতুল্লাহ কার নবী এখানে তিনি তার উদ্দেশ্যে ডিরেকশন পেলেন এভাবেই তিনি শুরু করলেন আর চেষ্টা করেছেন চল্লিশ বছর তারপর সেই খ্রিস্টান তারপর পৃথিবীর বিখ্যাত জ্ঞানীদের চ্যালেঞ্জ করেছেন আর এভাবেই উনিশশো ছিয়াশি সালে তিনি বিতর্ক করলেন রেভারেন্ড জিমিস্টের সাথে সে সময়ে से आशी दशके सब च प्रभावशाली सब चेख्य ख्रीटान विर्क अनुष्ठित हार क्या आगे एक भक्त शेख दिदात के बोल शेख अहमेदी अपन भक्त तब आपके एक उपदेश दी जिमी सोट लोकटा के খুব ভালো করে চিনি ওর সাথে বিতর্ক করবেন না লোকটা আপনাকে চিবিয়ে রাস্তায় ফেলে দেবে চিন্তা করেন দিদাতের ভক্ত দিদাতকে পরামর্শ দিচ্ছে সাথে বিতর্ক না আপনি ওকে চেনেন না চিনি। সে আপনাকে চিবিয়ে একেবারে রাস্তায় ফেলে দেবে সে লোকটা ছিল সবচেয়ে বিখ্যাত টেলি ধর্মযাজক টেলিভিশন চ্যানেলে তার বাজেট ছিল প্রত্যেক দিন দশ লক্ষ ডলার এটা শুধুমাত্র টিকে থাকার জন্য আর শেখ আহমেদ দিদাত मार्ला आल्ला दीदा अमेरिका गलत से मिशनारी निजे शहरे गलन जे देखने गए दीदा तरह संगे वितर्क कर लेंहमदुल्लह सुहम्दुल्ला आल्ला सहाजे उल्टे दिले चिंता करें एक खूब साधारण मानूष जिन स्कूल पास करें ग्रेजुएट तो अरे दूर कथा ख्रीटान धर्मजाजक आसर उद्देश्य देखीमिक की ना एक नम्बर আই এটা কি ইসলামিক ছিল এটা কি কোরআন এবং হাদিস অনুযায়ী ছিল আল্লাহ এবং রাসুলের জন্য ছিল হ্যাঁ সেরকমই ছিল এজন্য তিনি উদ্দেশ্য পূরণ করতে পেরেছিলেন দুই নম্বর স্পেসিফিক ছিল হ্যাঁ উদ্দেশ্যটা নির্দিষ্ট ছিল আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগগুলোর উত্তর দিতে চাই এটা নির্দিষ্ট আমি জুৎসই উত্তর দিতে চাই অমুসলিমদের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করে দিতে চাইছিলেন ভেহতে পাঠাবেন ইনশাল্লাহ তবে আখিরাত পরকালে লাভের পাশাপাশি ইহকালে তার লাভ হয়েছে আর তার সিক্স পাস করা এই মানুষটা উনিশশো সালে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করেছিলেন মানুষ জাতির প্রতি অবদানের জন্য তাকে কিং ফ্ড দেওয়া হয়েছিল মানুষ করেননি হয়তো দুই লাখ ডলার পেয়েছিলেন কিন্তু সেটার জন্য করেননি কিং ফয়সাল্ডের গোল্ডের জন্য তিনি এটা করেননি এটা করেছিলেন আল্লাহ এবং রাসুলের জন্য আল্লাহ তাকে পরকালে পুরস্কার দেবেন ইহকালেও দিয়েছেন তারপরে এটা কি এক ছিল সঠিক ছিল পুরোপুরি সঠিক আর সঠিক সময়ে সে সময় পুরোপুরি সঠিক ছিল খ্রিস্টান মিশনারিরা তখন মুসলিমদের তুলে করছে। মুসলিমদের মনোবল ভেঙে গিয়েছিল এই মানুষটা শেখ আহমেদ দিদার হাজারো মুসলিমকে অনুপ্রাণিত করেছেন এমনকি আমাকেও করেছেন আমরা মাথা তুলে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি এম পরিমাপ করা যায় হ্যাঁ তিনি কি করেছিলেন তিনি খ্রিস্টানদের বিভিন্ন বই সংগ্রহ করেছিলেন খ্রিস্টান মিশনারিরা ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লিখেছিল যেমন জন গিলক্রিস্টের লেখা বইগুলো ঘাটে তারপর উত্তর দিয়েছিলেন কোরআন এবং ইসলামের উপর আক্রমণ হলে তিনি উত্তর দিতেন আর তিনি তাদের ধর্মগ্রন্থ পড়েছিলেন বাইবেল কোরআন আয়াত মেনে চলেছেন সেগুলো তাদের উপর প্রয়োগ করেছেন আর রেজাল্ট পেয়েছেন পরিমাপ করা যায় আই এন্টেপের নিযত কি ছিল বিখ্যাত না কিংবা আল্লাহ এবং ধারাবাহিক ছিল হ্যাঁ ছিলেন চিন্তা করেন তিনি চেষ্টা করে গেছেন চল্লিশ বছর ধরে ওনার জীবনী পড়লে জানবেন ওনার অফিসটা ছিল খুবই ছোটখাটো একটা রুম উনি একবার বলেছিলেন এমনকি মাত্র এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে গেলেও প্রথমে তারা মিটিং করতেন এসব আমরা মিটিং করি এখন আমরা এক হাজার কপি সাদা কালো লিফলেট ছাপাতে পারবো কিনা মার্শাল্লা ধারাবাহিক চেষ্টা করে গেছেন যতক্ষণ না উদ্দেশ্য পূরণ হয় এখন উইলমা রুডলভ আর শেখ আহমেদিতের মধ্যে আপনারা যে পার্থক্যটা দেখবেন रुडल्फर उद्देश्य छो अदूरदर्शी से पृथ्वी क्योंकि शेख आहमेदी तेर उद्देश्य दूरदर्शी और इखिरतर इनशालाके आखिरते पुरस्कार देवे आल्लाहकाल पुरस्कार दिए बीसभाग मानुष्ट्रे जीवन उद्देश्य की বেশিরভাগ মানুষের জীবনের এক নম্বর উদ্দেশ্য কিভাবে টাকা উপার্জন করা যায় বেশিরভাগ বেশিরভাগই আপনারা জিজ্ঞেস করে দেখবেন এক হবে। জীবন করার চেয়ে একজন নিয়েই তারা বেশি চিন্তা ভাবনা করে তারা কিভাবে কি পরিমাণ উপার্জন করে তার উপর নির্ভর করে জীবনের সবকিছু চালাতে হবে তারা কিভাবে খাবে জামাকাপড় পরবে কোথায় থাকবে কোন স্কুলে পড়বে কোন গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হবে সবকিছু নির্ভর করে উপার্জনের উপরে আর এই মানুষগুলো ভাবে যে এই পৃথিবীতে আমি যদি বেশি টাকা উপার্জন করতে পারি তাহলে জীবনের উদ্দেশ্য অর্জন করতে পারবো আপনাদের আমি ফোকাস করার কথা বলেছিলাম বেশিরভাগ মানুষই কি করে জানেন পাখিটার চোখে তীর মারার বদলে কি করে প্রথমে তীর মারে তারপর তীরটার চারপাশে একটা টার্গেট এঁকে দেয় যে কোনো যুগে তীর মারে যে কোনো কোর্সে ভর্তি হয় গ্রাজুয়েশনে তারপর যদি প্রশ্ন করেন এই কোর্সে ভর্তি হলেন কেন এটা নিয়ে তো চিন্তা করিনি তারপর স্পেশালিস্ট হয় এরপর সুপার স্পেশাল এরপর তারা কারণটা তৈরি করে কেন এই কোর্সে ভর্তি হয়েছিল প্রথমে মানুষ চিন্তা করে কত টাকা উপার্জন করবে এই টাকার পরিমাণের উপর নির্ভর করে তারা ঠিক করে কিভাবে জীবনযাপন করবে আমরা বেশিরভাগ মানুষ এই কাজটাই করি বাতাসে তীর মারি আমরা তারপর চারপাশে টার্গেট আঁকি प्रथम ठीक करते मूल लक्ष्य को कीवन सबकिल विभिन्न मानुषे मूल लक्ष्य विभिन्न रकम है कि मानूष सेल्फ सेंटार्ड शुद्ध निजेके लिए भावे अन्द्र नहीं चिंता करे ना तुध निजे के लिए चिंता भावना कर जीवन काटाबे अन्न के लिए चिंताओं करें तल्फ सेंटार्ड আর কিছু মানুষ ফ্যামিলি সেন্টার তারা শুধু এটা চিন্তা করে যে তার পরিবারের লোকজন ভালো আছে কিনা তারা ফ্যামিলির লোকদের খুশি রাখার জন্য যে কোনো কিছুই করতে পারে হতে পারে সেটা ঠিক অথবা ভুল তাতে তাদের কিছু যায় আসে না তাদের জীবনের প্রধান লক্ষ্য হলো ফ্যামিলি লোকজনকে খুশি করা অনেকে বাবা মাকে গুরুত্ব দেয় অনেকে জীবন সঙ্গীকে স্বামী ও বেশি গুরুত্ব দেয় কেউ সন্তানকে গুরুত্ব দেয় কিছু মানুষ তাদের বাবা মা খুশি করার জন্য যে যেকোনো কিছু করতে পারে তারা বাবা মায়ের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে তারা নিজস্ব আইন কানুন বানিয়ে নেয় আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরালুকমানের চোদ্দ নম্বর আয়তা উল্লেখ করা হয়েছে मानुष के पित माने सदाचरण निर्देश दिए कष्ट बरण कर माँ सन्तान के गर्भारण कष्ट जन्म देंतलुकम पंद उल्लेखार पित माता जिहा जोरा जोरी आल्ला व्यतीत अन्न का इबादत करार्जे विषय तुम्हारे ज्ञान नहीं तरह कथा मेन तरह सद भाव बसबास् करो তার মানে আমাদের স্রষ্টা বলেছেন বাবা মাকে ভালোবাসবে তাদের শ্রদ্ধা করবে কথা মেনে চলবে কিন্তু সীমা বেঁধে দিয়েছেন আল্লাহ তালা অনেকে জীবন বেশি গুরুত্ব দেয় স্বামী অথবা স্ত্রীকে সন্তুষ্ট করাটাই অনেকের জীবনের প্রধান লক্ষ্য ধরেন একজন লোকের স্ত্রী হয়তো খুব দামি একটা নেকলেস কিনতে চাচ্ছে সে কিন্তু লোকটার কেনার সামর্থ্য নেই তখন কি করবে সে তখন ধার করে ভিক্ষা করে অথবা চুরি করে হলো স্ত্রীকে সেই নেকলেসটা কিনে দেওয়ার চেষ্টা করবে জীবনের উদ্দেশ্য হলো স্ত্রীকে সন্তুষ্ট করা আবার অনেকে সন্তানকে বেশি গুরুত্ব দেয় সন্তানকেই তারা খুশি করতে চায় অনেক সময় দেখা যায় যে ছেলে হয়তো পড়াশোনা করার জন্য বাইরের দেশে যেতে চায় সে যে কোর্সে ভর্তি হতে চাচ্ছে সেটা একেবারে অর্থহীন এতে করে তার পরকালে কোনো লাভ হবে না ইহোকালেও হবে না তারপরেও যেহেতু ছেলে বিদেশে যেতে চাচ্ছে এই লোক তার সব সম্পত্তি মর্গেজ রেখে সেই টাকা দিয়ে ছেলেকে আমেরিকায় পাঠাবে তারপর বলবে আমার ছেলে তো আমেরিকায় পড়াশোনা করছে যেন ছেলেকে পড়াশোনার জন্য পাঠানোটাই তার উদ্দেশ্য ছিল। দেখতে হবে উদ্দেশ্যটা কি জীবনের মূল লক্ষ্যটা কি অনেকে আবার সমাজ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে अन्न मानुषार फैमिली के लिए कि भाव से गुरुत्व तरह से बेसि तरजीवन घुरते थे समाज के केंद्र कर कि मानूषी के गुरुतर प्रतिजोगित से गल्प मन पड़े गल एक फिरस्ता एक लोकर का से बोल तुम्हारे खुबी सन्तुट रोलेक्स घड़ी चाहिए फेस्ता रोलेक्स घड़ी दिलेवेश दिलेंट रोलेक्स लोकटा मार्सिडीज गाड़ी चाहिए फेस्ता लोकता के लोकता बोल खर चाहिए क्योंकि सुंदर बाड़ी बनिए दिलें लोकटा तक बोल अच्छा एम शेष इच्छा ट्रण कर दें एक चोख तुले नीन जाते एक चोखे देखते हैं চিন্তা করেন সে তার প্রতিবেশীকে নিয়ে ভাবছে নিজের কথা ভাবছে না এটা ব্যাপার না যে তার জীবনটা স্মরণ নাকি জটিল সে কষ্টের দিন কাটাচ্ছে নাকি আরামে তার একমাত্র চিন্তা আমাকে আমার প্রতিবেশীর চেয়ে ভালো থাকতে হবে আর এই কারণে সে ফেরস্তাকে বলল আমার একটা চোখ আপনি তুলে নেন তাহলে প্রতিবেশী দুটো চোখে হারাবে এভাবে অনেকেই প্রতিবেশীকে গুরুত্ব দেয় সে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না এটা নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই আমার প্রতিবেশী দুটো চোখে যদি তুলে যায় অনেকে অনেকে বন্ধুকে গুরুত্ব গুরুত্ব দেয় বেশি তারা সব সবসময় চিন্তা করে যে তাদের শত্রু কি করছে আমার প্রতিপক্ষ এখন কি চিন্তা ভাবনা করছে তারা বুদ্ধি বের করে শত্রু যদি এটা করে তাহলে আমি ওটা করবো পুরো সময় সারা জীবন ধরেই তারা চিন্তা করে আমার শত্রু কি করছে এটা আপনার অনেক জায়গায় দেখতে পাবেন ব্যবসায়ীরা এমন চিন্তা ভাবনা করে পলিটিশিয়ানরা এমন চিন্তা ভাবনা করে ছাত্ররাও করে থাকে এরকম ভাবনা শত্রু যে প্ল্যানিং করছে শত্রু যে প্ল্যানিং করছে আমি কাউন্টার প্ল্যান করব বেশিরভাগ সময় তারা চিন্তা করে কিভাবে শত্রুকে ঠেকানো যায় এই সব মানুষের উদ্দেশ্যে আমি একটা পরামর্শ দেব যেটা আমিও মেনে চলি কেউ যদি আপনার দিকে পাথর মারে নিজেকে এত উপরে নিয়ে যান যাতে পাথরটা ছুতে না পারে পাথর মারে নিজেকে এখানে আরেকটা পরামর্শ দিই আপনার দিকে কেউ যদি ইট ছুঁড়ে মারে সেই ইট দিয়ে নিজের বাড়িটা বানিয়ে ফেলেন স্কুলে থাকতে আমি মার্শাল আর্ট শিখেছিলাম ক্যারাটে জুডো সেখানে বিশাল একটা লোক আমাকে ধাক্কা দিলে কি করবেন সেই লোকের শক্তিকে কাজে লাগিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেবেন তার শক্তি দিয়েই কেউ আপনাকে ইট ছুঁড়ে মারলে সেই ইট দিয়েই বাড়িয়ে বানিয়ে ফেলে কিছু মানুষ খ্যাতির পেছনে ছুটে বেড়ায় তারা বিখ্যাত হতে চায় প্রধান উদ্দেশ্য বিখ্যাত হওয়া এজন্য তারা যে কোনো নিয়ম भांगते आस बस्तुबादी वस्तु के गुरुत दे सब समय चिंता तर की सम्पद आज की सम्पत्ति आम जम कपड़ पड़े बेपार धन लोकजन मध्य खुबी कमन जख बुध देखा करू देख तुम ब्रांड एर घड़ी पड़े कि टैगियो ना कि रोलैक्स बेल्ट कैम लेद नेटल्ट मडलटा कि लेटेस्ट घड़ी डायल्ट कैमन गोल्ड बसान ना कि डायमंड बसान अरे तुम्हार घड़ीटा देखी पार्टे फिलिप और ये सब धनी लोक एड़ी एकटाना অনেকগুলো ঘড়ি থাকে এটা নিয়ে তারা প্ল্যান করে আচ্ছা আজকে এই ঘড়িটা পরেছি আগামীকাল বন্ধুদের সাথে দেখা করার সময় এই ঘড়িটা আর পরা যাবে না এভাবে প্ল্যান করে কোন অনুষ্ঠানে তারপর তারা গাড়ি নিয়ে আলোচনা শুরু করে তোমার গাড়িটা কোন ব্র্যান্ডের বিএমডাব্লিউ মাস পড়ছে ও রোলস রয়েল মেপ বেন্টলে এরকম এভাবে তারা সময় কাটায় যেন এই জিনিসগুলোই তাদের আইডেন্টিটি যদি না পড়ে তাহলে তাদের চিনবে কি করে কেউ যদি সেই গাড়িতে না চড়ে মার্সিডিস বা বিএমডাব্লিউতে তাহলে চিনবে কিভাবে লোকজন এটাই পরিচয় বড় শহরগুলোতে এই ধরনের মানুষ প্রায় দেখা যায় আরেকটু উপরে গেলে আলোচনা হচ্ছে তোমার ইয়ের কেমন तुम्हारे जहाज है मानुषर मिसी एकेकर थे राजा पर्यत रहा ফকির থেকে রাজা পর্যন্ত সব ধরনের মানুষের সাথে মিশেছি আমি আর যখনই সুযোগ পেয়েছি যখনই দেখেছি যে আমার পাশের মানুষটা বস্তুবাদী তার কাছে সত্যের বাড়িটা বলে ফেলেছি তাদের আমি বলি আপনার এই ঘড়িটা হয়তো দাম এক হাজার ডলার অথবা দশ হাজার ডলার অথবা এক লক্ষ ডলার হতে পারে আমার ঘড়িটা যেটা পরে আছি এটার মাত্র চোদ্দশো রুপি ডলারেরও অনেক কম এটা আগে কেনা তারপর আপনার ঘড়ির মতোই সময়টা সঠিক বলে দিচ্ছে সাধারণ ঘড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আশীর্বাদ দিয়েছেন যে ব্র্যান্ডের নামগুলো বললাম এর বেশিরভাগই আমি গিফট পেয়েছি এই ব্র্যান্ডের ঘড়িগুলো গিফট পেয়েছি প্রায় সবগুলো ওমেগা রোলেক্স অনেক ঘড়ি পেয়েছি আর আমি সবসময় নবীজি সাল্লাই্লামের নির্দেশ মেনে চলি আমি সেই ঘড়িগুলো আমাদের অন্যান্য দায়ী এবং কলিকদের দিয়েছি যাতে করে আমি খুতুয়াতের শয়তান থেকে দূরে থাকতে পারি এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে যে আমার হোস্ট প্রাইভেট জেট পাঠিয়ে দিয়েছেন প্রাইভেট জেটপ্লেনে আমাকে তার দেশে নিয়ে যাবেন কয়েকবার এরকম হয়েছে চিন্তা করেন মাত্র একজন মানুষের জন্য জেটপ্লেনের প্লেনের জ্বালানি খরচ হবে पाइल वेतन आयारोस्टर बेतन एयरपोर्टे लैंड कर आल्मदुल्ला फैमिली केहमत दिए मार्शाला दामी गाड़ी कैन सामर्थ्य आते आल्ला তবে আমি তাই হোস্ট বললাম এখানে এত টাকা খরচ করার কোন দরকার নেই আপনি আমার জন্য বুদ্ধিমান তিনি বললেন আমি আমার প্রাইভেট প্লেন পাঠিয়ে নিয়ে আসছি একজনকে এখানে আল্লাহর দায়ের যে যোগ্য আর কে আছে তখন আমি বললাম এটা যদি আপনার নিয়ত হয় इनशाल पानी आल्ला दें बस्तुबादी जिन एके बारे हराम अथवा सब समय हराम आप बुझते अपनार जीवन उद्देश्य कीराम होते आरोप हराम ना होते বের হয়েছে বের হয়েছে ভিজুয়াল কোরআন বাংলাদেশে এই প্রথম পবিত্র কোরআন সাত পাওয়া যাচ্ছে এতে রয়েছে আরবি তেলের সাথে ভিডিও ফুটেজ সহ বাংলা তর্জমা এবং আরবি ও ইংরেজি সাবটাইটেল সারাদেশে পাওয়া যাচ্ছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাল্টিমিডিয়া পিসি ছয় সাত ঢাকা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 reply to dr william campbell's book Your brother has asked a very complicated question the answer very clear major minor religion fraud is prohibited ask me a direct question i'll be too willing to give you a reply is milk better if this was not done life on the earth would have ceased to exist then you please prove it authentically the virginity doesn't exist if cdc bath smoking is prohibited that's final i hope i have answered properly it's illogical and unkind that does not mean to run is wrong it is really more to me আপনি এক নম্বর ক্যাটাগরিতে পড়েন তার মানে আপনার এই জিনিসগুলো কেনার সামর্থ্য নেই এই দামি ঘড়ি দামি গাড়ি দামি বাড়ি কেনার সামর্থ্য নেই তারপরে আপনি ভিক্ষাবার চুরি করলেন অথবা ধার করলেন তারপর সে দামি ঘড়ি পড়লেন দামি গাড়িতে চড়লেন এটাকে বলা হয় স্ট্রাফ এটা হারাম এরপর দ্বিতীয় ক্যাটাগরির লোকজন আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন আল্লাহ পবিত্র আল্লাহ তালা কিছু মানুষকে মর্যাদায় উন্নীত করেছেন যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আপনার যদি এই জিনিসগুলো থাকে দামি গাড়ি দামি ঘড়ি দামি বাড়ি আপনার জীবন যদি এগুলোকে কেন্দ্র করে ঘরে এগুলো ছাড়া চলবে না এগুলো যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয় তাহলে এটা হারাম এরপর সে তৃতীয় ক্যাটাগরি আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন তাদের জিনিসগুলো আছে কিন্তু তারা সেগুলোর উপর নির্ভরশীল না তাদের এগুলো ছিল আপনারা জানেন সুলাইমন আল্লাহাম ধনী ছিলেন কিন্তু এগুলোর উপর নির্ভরশীল ছিলেন না তিনি তাহলে এগুলো থাকার পরেও যদি আল্লাহ তালা নির্দেশ মেনে চলেন আপনি এই জিনিসগুলোর উপর নির্ভরশীল না তাহলে এটা মুবা এটা হচ্ছে হারাম না। তবে সবচেয়ে ভালো চতুর্থ ক্যাটাগরি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন তারপরেও আপনি সেটা ব্যবহার করছেন না সেটা কিনছেন না যেমন আমাদের নবীজি মোহাম্মদাম আমাদের নব যে ক্ষমতা ছিল যে খ্যাতি ছিল তাতে করে তিনি সে সময় পৃথিবীর পারতেন পারতেন অনেক সম্পদ জমাতে তবে যখনই তিনি উপহার পেয়েছেন বেশিরভাগ সময়ে তিনি সেগুলো সাহাবিগণকে দিয়ে দিতেন এমন না যে এগুলো রাখা হারাম এমন না যদি কেউ আপনাকে উপহার দেয় আপনি সেটা রাখতে পারেন এটা হারাম না তবে নবীজি সেগুলো অন্যদের দিয়ে দিতেন এই ক্যাটাগরি মানুষদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারপরেও তারা সেগুলো আল্লাহ আল্লা পথে ব্যয় করে আমাদের ঠিক করতে হবে যে আমাদের জীবনের কেন্দ্রটা কি হবে জীবন মূল উদ্দেশ্যটা কি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তালাকে কেন্দ্র করে তার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হবে আল্লাহ তালা আর সর্বশেষ ও চূড়ান্ত সাল্লাহ আর সত্যি বলতে আল্লাহকে কেন্দ্র করা মানে এই না যে নিজেকে অবহেলা করবেন আপনি পরিবারকে অবহেলা করবেন বা সমাজকে অবহেলা করবেন যদি আল্লাহকে কেন্দ্র করেন আল্লাহ বলেছেন নিজের প্রতি যত্ন নাও ल घुमाओ आल्ला तुम्न आल्लाबापर्सा बदत करो ना मा दे पित मातर सद व्यव्यवहार करीब दशा बार्धक्यनित तेजर धमक दियोना उपशब्दा बोलो ना तर सम्मान करो नम्र व्यवहार करो दो करो তাদের দয়া করে প্রভু যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন তাহলে বাবা মাকে ভালোবাসতে হবে তাদের সম্মান করতে হবে তাদের মেনে চলতে হবে শুধুমাত্র যখন তারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাবে তখন তাদের কথা মেন না তারপর সদ্ব্যবহার করো এটা আছে সুরাল লোকমারের চোদ্দ পনেরো নম্বর আয়াতে যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই নাচে স্ত্রী যত্ন নেবেন না নজিৎসাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে আহমেদ ইবনে হামলে সাত হাজার তিনশো ছিয়ানব্বই নম্বর বলেছেন বিশ্বাসীদের আল্লাহনের এক থেকে সাত নম্বর আয়তে বলেছেন যে তোমার প্রতিবেশীকে সাহায্য করো প্রতিবেশীকে সাহায্য করো আমাদের নবীজাম বলেছেন এই হাদিসটা আছে সহিম্বর খন্ড বুক অফ ফেথ তেরো নম্বর হাদিস যে সেই মানুষটা মুমিন বা বিশ্বাসী নয় যে তার নিজের জন্য যেটা কামনা করে অন্য কারোর জন্য সেটা কামনা করে না তার মানে অন্য মানুষের যত্ন নিতে হবে তাহলে আল্লাহ কেন্দ্রিক মানে এই না যে সবকিছুকে অবহেলা করবেন একটা ভিখারি মতো জীবনযাপন করবেন আপনি আপনার ফোকাস থাকবে আল্লাহ যদি সম্পদ দেন তাহলে সেই সম্পদ আল্লাহ পথে ব্যয় করবেন যদি আল্লাহ খ্যাতি দেন আপনাকে সেই পথে ব্যয় করেন যদি আল্লাহ ক্ষমতা দেন সেই ক্ষমতা আল্লাহর পথে ব্যয় করেন যদি আপনাকে আল্লাহ ক্ষমতা সে দিয়ে থাকেন এ সবচেয়ে সেরা দৃষ্টান্ত যিনি সবচেয়ে বেশি ছিলেন হাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী মোহাম্মদ তিনি আল্লা কেন্দ্রিক হওয়ার সবচেয়ে সেরা উদাহরণ তিনি শুধু মুসলিমদের জন্য রহমত নন পুরো মানুষ জাতির জন্য রহমত হিসেবে এসেছেন হিসেবে সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্ব প্রতি রহমত হিসেবে যে মানুষটার জীবনের উদ্দেশ্যটা সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত হতে পারে পুরো মানুষ মধ্যে সেরা घंटार पर घंटा लेकिया मुस्लिम नबीजी सम्पर्क जहाँ से बा दें अमुसलिम कैकश मंत्य उदृति दीप जरा नबीजी प्रशंसा कर উদাহরণ দিচ্ছি জর্জ বার্নার তিনি বলেছেন নবীজাম সম্পর্কে তিনি বলেছেন পড়াশোনা করেছি তার মানে উনাকে খ্রিস্টবিরোধী না বলে বলা উচিত মানুষ জন্য একজন রক্ষাকারী জর্জ বার্নার সমাস কারলাইন বিখ্যাত ঐতিহাসিক তিনি ছিলেন ইউরোপিয়ান অমুসলিম তিনি একটা বই লিখেছিলেন হিরোজ হিরোপ তিনি সেখানে ইতিহাসে হিরোদের লিস্ট দিয়েছেন আর যিনি আরাম নন তিনি মুসা আলাহিসাল্লাম নন তিনি দাউদ আলাইস্লাম নন তিনি সুলাইমান নন তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম চিন্তা করেন সমস্ত একজন ইউরোপিয়ান একজন খ্রিস্টান তিনি হিরোদের লিস্টের এক নম্বরে যে নবীকে বসিয়েছেন তিনি নবী জাহুলাম তারপর আরো একজন হলেন একজন বিখ্যাত ঐতিহাসিক তিনি ছিলেন ফ্রেঞ্চ তিনি তুর্কিদের ইতিহাস লিখেছিলেন লা বলেছেন যদি কোন উদ্দেশ্যের মহত্ব সামর্থ্যের ক্ষুদ্রতা विस्सयर फलाफल ये तीन ट क्षेत्र दिए मानस महत्व विचार कर इतिहास एम का पावा नबीजी मुहम्मद सलामर का आसते उद्देश्य महत्व सामर्थ्य क्षुद्रता और विस्यकर फलाफल ये तीन ट क्षेत्र दिए যদি মানুষের মহত্ব বিচার করা হয় তাহলে আধুনিক ইতিহাসে এমন কাউকে পাওয়া যাবে না যে নবীজি সাল্লা সাল্লামের কাছাকাছি আসতে পারে মার্টিন আরো বলেছেন মানুষের জীবনের সব মানদণ্ডেই নবীজি সাল্লাহামের কাছাকাছি আসার মতো কেউ নেই মাইকেল এইচ হার্ট তিনি বিখ্যাত ঐতিহাসিক তার লিখে একটা বই মানবশালী একশো জন মানুষ আদম পর্যন্ত ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাহাম থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি হলেন নবীজি সাল্লাহ আর কেউ নয় তিনি আরো লিখেছেন আমি যে এক নম্বরে বসিয়েছি এটা দেখে অনেকেই অবাক হবেন। অনেকেই হয়তো এই হবেনে নিতে পারবেন না তবে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এক নম্বর হিসেবে বেছে নিয়েছি তার কারণ তিনি ইতিহাসে একমাত্র মানুষ যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল হয়েছেন পার্থিব জীবনেও সফল হয়েছেন डिया ब्रिटानिकाथिशन नबीजी सुल्लम सम्पर्ष्लम हलन पृथिवीर मध्य सब चर्मियों नेता चिंता करोपिडिया ब्रिटानिका ना लिखे तर उपाय विश्वकोर्स तर सत्य कथा अवश्य लिखते है আল্লাহ পবিত্র যখন সত্যই সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় সুরা কালামের চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে অবশ্যই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি অবশ্যই সর্বশ্রেষ্ঠ আর মহান চরিত্রে অধিষ্ঠিত সাল্লাম তিনি জীবনের সবগুলো ক্ষেত্রেই সফল হয়েছিলেন শুধু ধর্মীয় ভাবে নয় তিনি রাজনীতিতেও সফল ছিলেন পার্থিব জীবনে কিভাবে জীবনযাপন তো হবে তিনি এতটাই সফল ছিলেন যে তার সবকুলো কাজকে অনুসরণ করা যায় তিনি যা করতেন সেগুলো করলেন ইনশাল্লাহ আপনি পুরস্কার পাবেন তার পায়ের গোড়ালের উপরে কাপড় পরতেন যদি গোড়ালির উপরে কাপড় পরেন ইনশাল্লাহ আপনি পুরস্কার পাবেন আবার যদি সাইন্টিফিক হতে চান লম্বা চুলে লাভ হবে না যেমন আইজাক নিউটন জুতা পরেও লাভ নেই জামা কাপড়ও লাভ নেই তবে যদি নবীজির মতো হতে চান উনি যা কিছু করেছেন যদি অনুসরণ করেন এতে আপনারই উপকার হবে ইহোকালেও হবে আখিরাতেও হবে নবীজি বলেছেন মুখে দাড়ি রাখো যদি আপনি দাঁড়িয়ে রাখেন ইনশাল্লাহ এতে উপকার হবে আমাদের নবীজি যা কিছু করেছেন তিনি জীবনের সবগুলো ক্ষেত্রেই সফল ছিলেন তিনি হলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল ইসলাম ধর্মের ইতিহাসে অনেক রোল মডেল এসেছেন উদাহরণ হিসেবে বলা যায় আল আশরা মুবাসারা নবীজি বলেছেন এই জন মানুষ বেহেস্তে যাবেন সুনান আল তিরমিজির চার নম্বর খন্ডের এক নম্বর হাদিস সেখানে নবীজি বলেছেন এই দশজন মানুষ বেহেস্তে যাবে আবু বকর আল সিদ্দিক ওমর বিন আল খাতাব উসমান বিন আফান আলী ইবনে আবি তালিব तलहा बीन उबायदुल्ला जुबाइद बीन आवाम अब्दुर रहमान बीन आउफ सद बीन अबी वक्का साए बीन जायेद अबू अल इबाव दस जन मानुष के नबीजालाम भेहते जातिश्रुति दिए इन जीवन कथा पढ़े देखते बज के समय कम तस्तारित बीनाम धर्मे महिला रोल मडल आ সবচেয়ে সেরা দৃষ্টান্ত হচ্ছেন আলমী আল্লাহ তোমাকে মনোনীত আর পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন মরিয়াম আলাই তাকে পৃথিবীর সব জাতি নারীদের মধ্যে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমি পৃথিবীতে এই ফেরাউনের যা কিছু আছে তার বিনিময়ে আল্লাহনা তালার কাছাকাছি একটি ঘর চাই তার মানে বিবি আসিয়া তার যাবতীয় সম্পদের বিনিময়ে ভেহেসে যেতে চেয়েছেন আল্লাহার কথা তিনি ছিলেন নবীজি মহম্মদামের প্রথম স্ত্রী এছাড়াও আছেন বিবি ফাতেমা রাজি আল্লাহা নবীজি কন্যা ইনারা হলেন মহিলার জন্য রোল মডেল আপনারা দেখবেন সবচেয়ে শ্রেষ্ঠ দম্পতি সেরা স্বামী স্ত্রীর দৃষ্টান্ত নবীজি খাদেজার এছাড়াও এখানে আপনারা সবচেয়ে খারাপ দম্পতির দৃষ্টান্ত দেখতে পাবেন আবু আহাব এবং তার স্ত্রী পবিত্রকরণে সির আহাবের তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা দুজনে দুজখেরা গুনে পড়বে এছাড়াও সবচেয়ে ভালো স্বামী আর খারাপ স্ত্রীর দৃষ্টান্ত আল্লাহ পবিত্র করেন সুরাত তাহার দশ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ কাছ সবচেয়ে ভালো স্ত্রী আর খারাপ স্বামীর দৃষ্টান্ত পাবেন এটার আগে বলেছি বিবি আসিয়া রাদা ফেরাউনের স্ত্রী ফেরাউন ছিল সবচেয়ে খারাপ স্বামী আসিয়া ভালো স্ত্রী সুরাত এগারো নম্বর আয়াতে বিবী আসিয়া দোয়া করেছেন আমি এই পৃথিবীর যাবতীয় সম্পদের বিনিময়ে ফেরাউনের সব সম্পদের বিনিময়ে জান্নাতে আল্লাহর কাছে থাকতে চায় অনেক উদাহরণ আছে অনেক উদাহরণ পাবেন আমাদের নবজি মহবাহ বলেছেন দুর্বল বিশ্বাস শিখছে শক্ত বিশ্বাস আল্লাহ তালা বেশি ভালোবাসেন আমাদের বর্তমান সময়ে এরকম অনেক মানুষে আছেন এদের একজন শেখ আবদুল্লা বিন বাজ রাজ রহিমুল্লাহ সামর্থ্য কম ছিল চোখে দেখেন না তারপরও বিখ্যাত বিশেষজ্ঞ অন্ধ হলেও তিনি বর্তমানে সেরা বিশেষজ্ঞদের একজন আপনাদের শেখ আহমেদিদাতের কথা বলেছি ক্লাস সিক্স পাস করেছিলেন কিন্তু পুরো খ্রিস্টান বিশ্বকে চ্যালেঞ্জ করেছিলেন আরেকজনের অতটা বড় নয় তবে আলাদা সেটা আমি নিজে আমার জীবনের উদাহরণটা যদিও আমি অতটা বড় নই তবে আমি আলাদা যারা আমাকে ধরেছেন তারা জানেন আমি আগে তোতলা ছিলাম কেউ আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম আমার নাম যা যা যা জাকির এরকমই আমি ছোটবেলা থেকেই তোতলা ছিলাম শেখ দিদাত আমাকে অনুপ্রাণিত করেছেন এর আগে যখন মেডিকেলে পড়েছি আমি হয়তো স্বপ্ন দেখতাম যে পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তারটা হব কিন্তু স্বপ্নে তো নিজেদের অনেক কিছুই ভাবতে পারি আমরা তবে আমি পঁচিশ জনের সামনে লেকচার দিচ্ছি এটা কল্পনাও করতে পারতাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করেছেন শেখ দিদাত উৎসাহিত করেছেন এখন আল্লাহর এই বান্দা আহমেদ দিদাত কে দেখে অনুপ্রাণিত হয়ে আমি প্রতিষ্ঠা করলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিজে বক্তা হওয়ার জন্য নয় যাতে করে এখান থেকে বক্তা তৈরি করতে পারি আমরা রাজা না হলেও বানানোর চেষ্টা করি আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরি করার একটা প্রতিষ্ঠান বানালাম আল্লাহ এখানে প্ল্যান করলেন প্রথম বক্তা যখন ঘাবড়ে গেলেন আমি বাধ্য হয়ে গেলাম তখন খেয়াল করলাম আমি যখন অমুসলিমদের সাথে দাওয়া দিচ্ছি তখন না মুসলিমদের সাথে কথা বলতে গিয়ে তোতলাচ্ছি আমি কিন্তু অমুসলিমদের সঙ্গে কথা বলার সময় তোতলাচ্ছিনা তারপর স্টেজে সাধারণ মানুষই গিয়ে তোতলাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ায় স্টেজে উঠলে আমি তাহলে আমি ছিলাম ওনার ড্রাইভার সোফার আমি ওনার গাড়ি চালাচ্ছিলাম যাতে বেশি সময় উনার সাথে থাকতে পারি তো বললাম আপনি এত আক্রমণাত্মক কেন মনে বললেন বাবা আমি আক্রমণাত্মক নই আমি যুদ্ধান দেহি যুদ্ধ করছি শৈতানের সাথে যুদ্ধ করার দুটো অস্ত্র আছে পবিত্র পানে আর আগুন আমি আগুন বাছে নিয়েছি শেখ দিদার বললেন আমি যখন দাওয়া দাওয়া শুরু করলাম তখন উনার কথাগুলো কোনো কাজ হল না মেডিকেল কলেজে দেওয়া দেওয়া শুরু করেছিলাম তারপর যুদ্ধান্তে হলাম শেখ দিদারের চেয়ে আক্রমণাত্মক ও আল্লাহ তখন কাজ হয়ে গেল আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত আর চারপাশে থাকতো শুধু অমুসলিমরা আমি আক্রমণাত্মক হওয়ার পরে ফল পেলাম তারপর আল্লাহ আমাকে হচ্ছে তিনি তখন আমাকে টাইটেল দিলেন প্রথমে আমাকে বলেছিলেন দিদার প্লাস তারপর সব বললেন ওরা তোমাকে অপমান করছে অভিশাপ দিচ্ছে আর তুমি তখন তিনি একটা প্লেক উপহার দিলেন যে বাবা আমি জীবনে সবসময় সেরা জিনিসগুলোই চেয়ে এসেছি সেকেন্ড হাউট আমি কখনোই পছন্দ করিনি সেরা আমার ছোটবেলার কথা মনে আছে সেরা ইলেকট্রনিক্স এখন আমি এই ইচ্ছাটাকে বদলে ফেলে আল্লার পথে সেরা কাজে নিজেকে নিয়োগ করেছি ক্যামেরা চাইলে সেরা ক্যামেরাটাই চাইতাম সেরা যন্ত্রপাতি একেবারে অত্যাধুনিক এখন আল্লাহর মানে প্রচারের জন্য সেরা কনফারেন্সের আয়োজন করেছি সেজন্য আজকের এই অনুষ্ঠান মিডিয়াতে বিভিন্ন অনুষ্ঠান চালু আছে যেমন গ্রামি অ্যাওয়ার্ড অস্কার অ্যাওয়ার্ড উদ্দেশ্যটা হারাম কিন্তু সেখানকার বিজ্ঞান আর প্রযুক্তি বেশ ভালো আমরা ভাবলাম আল্লাহ তালার খাতিরে এমন অনুষ্ঠান করা যাবে না কেন এখানে উদ্দেশ্যটা আলাদা উদ্দেশ্য হল আল্লাহকে দেখিয়ে দেব যে আমরা এমন না যে এটা ছাড়া দেওয়ার কাজ হবে না তবে আমরা দেখাতে চেয়েছি আমরা আল্লাহ তালার পথে সেরা কাজটা করব আমাদের অফিসটাকেও বানিয়েছি সেরা অফিস মানুষজন সাধারণত নিজের বাসায় ইস্যায় কারণ যেখানে আসবে সেখানে তো সেরা জিনিসগুলোই থাকে সে সময় উনিশশো সালের দিকে মুসলিম অফিসে ইটালিয়ান মার্বেল এরকম দেখাই যেত না ছোট থেকে শুরু শুরুতে ছিল্লাহ এটাই পৃথিবীর সবচেয়ে বড় দাওয়া অর্গানাইজেশন সব আল্লাহর রহমত স্কুলে আমি বিতর্কে খুব ভালো ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল বিতর্কে যেত এখন উদ্দেশ্য বদলে ফেলেছি এখন আমি দিনের কথা প্রচার করি দিনুল হক ভালো ফলও পেয়েছি মেডিকেল কলেজে থাকতে আমি দিনে পাঁচ ছয় ঘন্টা ঘুমাতাম এখন আল্লাহর খাতিরে মাত্র তিন ঘন্টা ঘুমাই আর আমার সবসময় লক্ষ্য ছিল যে আলাদা কিছু করবো আমি নয়তো সেরা কাজটা দুটোর যে একটা মাসাল্লাহ প্রথমে আলাদা একটা উর্দু গত কনফারেন্সে আমি বলেছিলাম ইনশাল্লাহ জুন অথবা জুলাই মাসে আমরা পিস টিভি উর্দু চালু করব আল্লাহ সেটা কবুল করে নিয়েছিলেন এই বছরে জুন মাসের উনিশ তারিখে পিস টিভি উর্দু চালু করেছি আমরা আর এবারের কনফারেন্সে আমি আপনাদের বলছি ইনশাল্লাহ যদি আল্লাহ সাহায্য করেন আল্লাহ করলে আমরা কারণ বাংলা ভাষায় মার্শাল্লা প্রায় 30 কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায় তাই এটা দরকার আমার ইচ্ছা আছে যে ইসলামিক চ্যানেল হবে সবগুলো ভাষাতেই তবে এখনকার জন্য ইনশাল্লা রমজানের পরেই আগামী বছর দু সালে ইনশাল্লা আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহ সাহায্য করলে আরেকটা চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাল আমার ইচ্ছা ছিল যে এই টিভি চ্যানেলের পাশাপাশি একটা প্রতিষ্ঠান বানাবো যেখানে জীবনের প্রকৃত উদ্দেশ্যের উপরে ট্রেনিং দেয়া হয় তখন চালু করলাম আমাদের স্কুল ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য হল আল্লাহতালার সন্তোষ অর্জন করা আর আমরা যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ ইনশাল্লাহ পরকালে পুরস্কার দেবেন ইহকালেও পুরস্কার দেবেন আমাদের এরকম ইচ্ছা নিয়েই স্কুলটা চালু করলাম আর ইনশালে প্রত্যেক ছাত্র ছাত্রী ইসলামিক ভালো শিক্ষা আর পড়াশোনার পরিবেশ পাবে এখন আল্লাহ ঠিক করবেন এখান থেকে জাকির নায়ক বের হবে কিনা তবে আমার ইচ্ছা ছিল भविष्य प्रजन्म सामने एक सूझा जरा चे भलो शिक्षा और पढ़ाशना करार्ज परेश आल्ला सहाय कर लेवे उदाहरण देव हमारे फारिक नायक ऐसे मार्शाला सम्पर्क प्रशोधन लेकिन भाषा जानी ना তখন বলেছিলাম আমার ছেলেকে আমি আরবি ভাষা শেখাবো আমাদের স্কুলের সব ছাত্রছাত্রী আরবি ভাষা জানে আমার ছেলে আমাদের স্কুলে মাসাল্লা সেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছে একবার না একবার না দুইবার না তিনবার না চারবার না পাঁচ পাঁচবার সেরা খেলোয়াড় হয়েছিল আমিও খুশি হয়েছিলাম আমার ভালো লেগেছিল কারণ আমি যখন স্কুলে পড়তাম সে সময় আমার এগুলো খুব ভালো লাগতো দৌড়ে প্রথম হব। গোল্ড মেডেল পাবো এটা ভাবতে তো ভালো লাগতো সবাই ভাবত ও একশো মিটার দৌড়ে প্রথম হয়েছে স্কুলে আমি কখনো মেডেল পাইনি তারপর কলেজে উঠে মাসাল্লাহ বুঝতে পারলাম যে আমি দূরপাল্লার দৌড়ে ভালো মেডিকেল কলেজে আমি গোল্ড মেডেল পেলাম দশ কিলোমিটার দৌড়ে তারপর বুঝতে পারলাম গোল্ড মেডেল মূল্যহীন ভালো দূর থেকে দেখলে ভালোই গোল্ড কি হবে দৌড়ে প্রথম হয়েছি মেডেল পেয়েছি ব্যস্ত হয়ে গেল তারপর শেখ দেখলাম আ ইনি তো আসল মানুষ আমার ফোকাস বদলে গেল তিনি তখন আমাকে বললেন যে বাবা আমি খ্রিস্টান ধর্মের সাথে ইসলামকে তুলনা করে রিসার্চ করেছি তুমি অন্য ধর্মগুলো রিসার্চ করো খ্রিস্টান ধর্মের উপর সবকিছু আছে শেখ দিদার কাজগুলো এত ভালোভাবে করেছেন যে সবকিছু জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য সাবজেক্ট আর মাসাল্লাহ আগে শুনেছিলাম শেখ একটা বিতর্কে সবচেয়ে বেশি লোক এসেছিল হাজার মানুষ মার্শাল আল্লাহ আমার পথ খুলে দিলেন আমার পথ খুলে গেল আল্লাহ হয়েছে প্রত্যেক দিন এক ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন তাহলে নয় মাসে অসম্ভব আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্র ছাত্রী আড়াই থেকে চার বছরে হাফেজ হয়ে গেছে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর আমার ছেলে তাক থেকে পনেরো মিনিট আমার লেকচার শুরু করার আগে কিছু কথা সে বলতো আমি যখন প্রথম পাবলিক লেকচার দেই সেটা প্রায় সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন তখন বলতো ও মাত্র আঠাশ বছর বয়সে ছেলেটা লেকচার দিচ্ছে ২৮ বছর 119 चौद बार्लाटा पंद्रह मिनिटोन मार्शाल्ला इनशाल दवा कर प्रचेषा जान सफल सब समय ऐले के बोली आल्ला तुम्हें सामर्थ्य दिए एमार निजे चाहिदा कमे फेल কারণ আগামীকাল সবকিছু নাও থাকতে পারে তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন কথায় সেই ব্যক্তির অপেক্ষা কেউ উত্তম যে আল্লাহর কথা মানুষকে আহ্বান করে সৎকাজ করে এবং বলে যে আমি মুসলিম আমার মনে পড়ছে বিয়ে করার সময় আমার স্ত্রীকে বলেছিলাম আমি পেশে ডাক্তার আমি তোমাকে রুপি করে দিতে পারব একশো ডলার চার হাজার রুপি দিতে পারব এখন চাইলে আমাকে বিয়ে করতে পারো না চাইলে না করতে পারো মার্শাল আমার স্ত্রী তখন কলেজের টিচার সে আরো বেশি ইনকাম করতো সেও তাই হতে চেয়েছিল मार्शाला तरह ऐसे तुम्हारा कमेस्त हो तैगे से दायी हर पथे बाधा देशाला मेजे घूमिए अभ्यस्त से होटे তবে আমার মতে তরুণ বয়সে সবাইকে কষ্ট করতে হয় মুখে সোনার চামচ তুলে দেবেন না তাহলে আল্লাহ অর্জন করা কঠিন হয়ে যাবে শেষ করার আগে এই উদ্দেশ্য ব্যাপারে আরও তো একটা কথা বলে আমার লেকচার শেষ করব জীবনের বিভিন্ন স্টেজে আমাদের খেয়াল রাখতে হবে যে उद्देश्य सठीक थके बाबा जिज्ञेस भविष्य चिंता करकेटेस्ट अपना सन्तान बड़े की क्या करके उत्तरे बोले जख से कलेजे जान अने ना जो किंडार गार्डने के आगे समय कथा बोल इसलमिक नियम एकेटेस्ट जो समय सन्तान भविष्य नहीं भावें से जखार जीवन संगी के, के बेचे नबे जो अपना जीवन संगी बेचे नीब ठीक कर बाबा ए माई सर शिक्षक शुरूते प्लान करते এই সময় থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন একজন মানুষ কীভাবে তার জীবনযাপন করবে পুরো ব্যাপারটা আরেকবার সংক্ষেপে বলছে এক নম্বর যখন সন্তানকে লেখাপড়া করাবেন খেয়াল রাখবেন সে যেন এমন কোন স্কুল বা কলেজে পড়াশোনা করে যেখানে আখিরাত আর পৃথিবী দুটোর উপরেই গুরুত্ব দেওয়া হয় শুধুমাত্র ইহোকালের ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না এমন স্কুলে পড়াবেন যেখানে ইহকাল পরকাল দুটোকেই গুরুত্ব দেওয়া হয় ইনশাল অনেকে আমাদের স্কুল দেখে উৎসাহিত হয়েছেন আল্লাহ সাহায্য করলে আমরা এই স্কুলের আরো অনেকগুলো শাখা চালু করবেন তার বন্ধুদের জীবনের উদ্দেশ্য যেন একই রকম হয় বন্ধুরাও যেন ইসলামিক হয় তাহলে বড় হয়ে তারা এমন কোন প্রতিষ্ঠানে যোগ দেবে যাদের উদ্দেশ্য হবে এবং আল্লাহান নির্দেশ আর নবী ইসলামের হাদিস মেনে চলছে কিনা চার নম্বর যখন পেশা ছেনেবে। আল্লাহ পবিত্র কর্মে বলেছেন যে তোমাদের মধ্যে এমন একদল আসুক যারা মানুষকে নির্দেশ দেবে এবং কথায় সে ব্যক্তির অপেক্ষা কেউ উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে আমি তো মুসলিম সেজন্য এমন পেশাই থাকে যেটা তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে আর আল্লাহ সুমান বাণী প্রচার করাটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ পেশা আল্লাহ কাছে। পাঁচ নম্বর এমন জীবন সঙ্গী বেছে নেবে যার জীবনের উদ্দেশ্য একই রকম আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক ছয় নম্বর পয়েন্ট আমার লেকচার শেষ করার আগে পবিত্রকরণের উদ্ধৃতি দেব সুরামের আনামের ১৬২ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন বল আমার নামাজ আমার কুরবানি ও হজ আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহ তালার উদ্দেশ্যে যিনি জগৎসমূহের প্রতিপালকুল্লাহ রাবিল আলমিন